पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाएंगे पीट टीवी बांगल्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 আসসালামু আলাইকুম আরহাম দূরের এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আঙ্গিনায় যারা একত্রিত না আমাদের সাথে যে সব ভাই বোনরা আল্লা সুহানা হোয়াত আলা তাদের সবাইকে যেন যা যায়ের দান করেন আল্লা সুফানা হুয়াত আলায় কোরআনের মাধ্যমে আমাদের সবার জীবনকে যেন পরিবর্তন করে দেন আমাদের জীবনকে যেন সুন্দর করে দেন আর কাল কেয়ামতের কঠিন ময়দানে কোরআনের কারণে যেন আমরা সবাই নাজাদ পাই আমিনবালাহ আলমিন আমার ভাইরা আমার বোনেরা আলোচনা করছি আমরা سورة باس نمبر 32 আয়াতের শেষ অংশের আলোচনা চলছে যেখানে আল্লাহ সুফানা হওয়াতে সুন্দর করে বলছেন কি বলেছেন আল্লাহ আর আল্লাহর করুণা থেকে তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে আল্লাহর করুণা তোমরা চাও নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেক বিষয় সম্পর্কেই अवगत पृथ्वी तरह जीवन जायोन आज दरकार आजार जीवने जावने जाती आ আপনার জীবনে যা কিছু প্রয়োজন বলে আপনার কাছে মনে হয় প্রত্যেকটা ছোট বড় সব জিনিস আল্লাহর বলেছেন যখন কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে যখন সাহায্যের দরকার হবে মদদের দরকার হবে একমাত্র আল্লাহর কাছেই চাইবে অন্য কারো কাছে নয় চাইতে তো আল্লাহর কাছেই হবে সুরাফাতে যখন আমরা তেলাবাত করি তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছেই এই কথাই আমরা বলি না তোমার কাছে আমরা সাহায্য চাই কাজে আমরা চাইব তো আল্লাহর কাছে আল্লাহ আর সাহায্য ছাড়া আর কারো কাছে কিছু চাবেন না আপনি কারো কাছে চাইলে আপনি পাবেন না মাজারের গিয়ে তো নাই। আপনি ওখানে গিয়ে চাইবেন সেখানেও নাই বড় মেয়ার কাছে একমাত্র কমতি নাই হলো আল্লাহ যেন ভালো দোয়া হলো আল্লাহ তোমার নবী তোমার কাছে যা যা চাইছেন আমরা কিছু চাই আমরা বলি আমিন আর তোমার নবী যে সব জিনিস থেকে পানা চেয়েছেন আমরা সব জিনিস থেকে পানা চাই আমিন আল্লাহ তাহলে আল্লাহর ফদল আমরা যেন অবশ্যই চাই আর যখন চাইবো আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে ইমিডিয়েট দিয়ে দিবেন আমাদের চাওয়ার জন্য এটার কোনো দরকার নাই আর একজন ভায়া মিডিয়ার কোনো দরকার নেই আমি এবং আল্লাহ আল্লাহ আমার খালেক আমি আল্লাহর মাহলুক এই কথা দরকার নাই যে আমার কলব অমুকের কলবের দিকে মোতাবজ আছে অমুকের কলব অমুকের কলব সেখান থেকে আল্লাহ রসুলের কলবের ফয়েজ আমার কলবে আসুক আপনি এই কারণ আল্লাহর কাছে আমার বান্দারা যখন আমি আল্লাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায় আল্লাহ কত দূরে আল্লাহ কিভাবে পাবো কিভাবে আশ করবো আল্লাহকে আমি আল্লাহ ভেরি ভেরি ক্লোজ আমি কাছে আছি ওয়া ইন্নী قَرِيبُ উজীবু দাউআতা দাঈ ইযা দাআন যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে কোনো নারী পুরুষ আমার কোনো বান্দা আমাকে ডাকে স্ট্রেটওয়ে আমি ডাকে সাড়া দেই আপনি মোবাইল ফোনে কাউকে ডাকেন কল করেন কানেকশন হয় না নেটওয়ার্কের প্রবলেম যখন করবেন আল্লাহ সাথে সাথে কাজেই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আমার উপরে ইমান তারা সুন্দর পথটাকে পেয়ে যাবে আর এক মধ্যে আল্লাহ বলেন হে মানুষেরা তোমরা আমাকে ডাকো জিবা আমি তোমাদের ডাকের জবাব দিব সুফান আল্লাহ এই জন্যই দেখেন আল্লাহকে আপনি যখনই দেখবেন তখনই আল্লাহ জবাব দিবেন যেভাবে ডাকবেন সেইভাবে এই জন্য দেখেন সুরা ফাতে আল্লাহ রবুল্লা আলমী নিজেই বলেন কশিমাতে আমি আল্লাহ এবং আমার আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন আমার বান্দা বলে সাহায্য চাই তখন আমি আল্লাহ বলি হাদি হ্যাঁ এটাই হলো আমি এবং আমার বান্দার মধ্যে কন্ট্রাক্ট এটাই হলো আমাদের সঠিক পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে যাদের উপরে তোমার রাগ পড়েছে তখন আমি আল্লাহ সাথে সাথে আপনারা দেখবেন এই যে চ্যাট রুম আছে আপনার লাইভ কম্পিউটার থেকে আপনি যখনই বললেন যে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখা আল্লাহ বলছেন আব্দি মা আমার বান্দা আমার কাছে চাইছে আর ও যা চাইছে তাই পাইসে আল্লাহ থেকে আর रकार महिला हरुष आल्ला चाहो अपनी मन करब्ला खुदा कैमने शा जदिनी आसले আল্লাহ রবাহিনকে ডাকতে পারেন আল্লাহ কেন শুনবেন দেখেন আপনি না বিশাল মাসের বাকস্থলির মধ্যে অন্ধকারের পরে অন্ধকারের মধ্যে থেকে ইউনুস আমাকে ডাকে আল্লাহ মেঘের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার অন্ধকারের পরে অন্ধকার ওই অন্ধকার থেকে আল্লাহকে ডাকলেন ডেকে বললেন আল্লাহকে ডেকে এই অন্ধকারের মধ্যে তুমি আল্লাহ ছাড়ার কোন ইহ নাই আমি তোমার বিনা অনুমতিতে আমার এরিয়া ত্যাক করে আমি নিজের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে আল্লাহ ইউনুসকে কিভাবে বাঁচালেন শুনব সে কথা আমরা জানব সে সম্পর্কে তবে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতি নেওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক সুন আফটার দ্য break inshallah stay in front of television screen wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh <laughs> osonter brishtite jemon shobuj uthe moro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 कत सूंदर भवित्र कुर अगणित जीवन के आलोकित कर अल कुरान जीवन घनी विधि विधानुधवार और शुक्रवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नेशलाय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 पेटे पड़े थकलें ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহকে বলবেন আল্লাহ ইন্দিন আমি তোমার বিনা অনুমতিতে দেশ ত্যাগ করে অন্যায় করেছি নিজের উপরে জুলুম করেছি আমার আল্লাহ আর সে আজিম থেকে ওই ইউনুস ডাক ডাক ইউনি আমি আল্লাহ ইউনি ডাককে শুনে ফেললাম এই যে বিপদের মধ্যে ছিল জীবনের ঝুঁকি বেঁচে থাকার সম্ভব না পানির নিচে পড়লে মানুষ বাঁচে না এরপরে মাছের পেটে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না আমি আল্লাহ আমার বান্দার ইউনুসের ডাকে সাড়া দিলাম এটা শুধু ইউনুসকে দিয়ে শেষ হয়ে জানে আমি আল্লাহ এটা একবার ইউনুসের সঙ্গে করেছি এটা নয় বরং আমার যে কোনো মুমিন বান্দা মুমিন বান্দি যদি এরকম বিপদে পড়ে এরকম বিপদের মধ্যে পড়ে অন্ধকারের মধ্যে পড়ে অসুবিধার মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে ক্লামিটির মধ্যে পড়ে ডিজাস্টারের মধ্যে পড়ে যদি তারা বলে আল্লা আমি আল্লাহ গিয়ে হাজির হয়ে যাব এভাবেই আমি আমার মমিন বান্দাদেরকে নাজাত দিয়ে থাকি আমার ভাইয়েরা আমার বোনেরা জন্য কোনো কিছু দরকার থাকলে আমরা আল্লাহর কাছে চাই রিন আল্লাহ তার বন্দা বন্দীদের কথা শুনেছেন যেখানে কেউ শোনে না যেখানে কেউ দেখে না যেখানে কেউ পুষতে পারে না যেখানে কেউ সাহায্য করতে পারে না भाईरा आयात प्रसंगे एक अनेक समय मा बनरा मन करें, करें। पुरुष देर आल्ला दिल के कम दिलें कथा बोला शुरू कर যে অনেক মা বোনরা আছেন আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছেন হাজার হাজার পুরুষকেও আল্লাহ তাদের নেই হান্না এবং এই এবং কথা বলেছিলাম তারা চেয়েছিলেন একটা পুত্র সন্তান হোক কিন্তু হলো মেয়ে সন্তান তখন হান্না আফসুস করে আল্লাহকে বললেন আল্লাহ আমি তো একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি আল্লা ভালোই জানেন যে হান্না ছেলে সন্তানের জন্ম দিয়েছে না কন্যা সন্তানের জন্ম দিয়েছে এটা যদিও কন্যা তবে হান্না তুমি জেনে রেখো সারা দুনিয়া জেনে রাখো অনেক পুরুষ এই মেয়ের সমান হইতে পারবে না হাজার হাজার পুরুষের থেকে এই মেয়ের মর্যাদাটা বেশি হবে আল্লাহ আমি আমার এই মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম আর তোমার কাছে দোয়া করি মারিয়ামকে যেন শয়তানে টাস করতে না পারে মারিয়ামের সন্তানকেও যেন টাস করতে না পারে মেয়ে যদি মারিয়ামের মতো হয় তাহলে যেই মহিলার নামে রব আল আল্লাহ কোরআন এর মধ্যে একটা পুরো সুরা পর্যন্ত দিয়ে দিয়েছেন আর বলেছেন এটার নাম হবে সুরা মারিয়াম সুরা নম্বর আল্লাহ আল্লাহ মারিয়াম পুরুষ হইলেও তো এত মর্যাদা পাইতেন কিনা আল্লাহ ভালো জানে এমন এক মহিলা তিনি হলেন সারা জীবন আল্লাহর জন্য করলেন। মেয়েদেরকে বাইতুল কোনো সময় কাস্টরিয়ান গ্রহণ করা হয় না কিন্তু মারিয়ামকে গ্রহণ করা হলোই বরং তার গার্ডিয়ান কে হবে এটা নিয়ে লটারি করতে হলো জাকারিয়া আলিহালামের কলমটা আল্লাহ ঠিক করে রাখলেন وما كنت لديهم اذ يلقون قلامهم ايهم يكفل مريم وما كنت لديهم اذ يختصمون هنابي <تصفيق> যখন তারা কলম নিখেপ করেছিল আপনি তাদের সঙ্গে ছিলেন না তাহলে দেখেন বাইতুল মুকद्दসেটাকে নেওয়া হলো শেষ তো এখানেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা husband husband husband husband जबैंडे मेल इंटरभेन्सन लागे पुरुषिकल रिलेशन लागे অথবা পুরুষের শরীর থেকে প্লান্ট করা লাগে একমাত্র এক্সেপশনাল মহিলা হলেন এক্সেপশনাল ফিমেল হলেন মারিয়াম মারিয়াম আর আল্লাহআ কালিমাকে আল্লাহ মারিয়ামের গর্ভে দিয়ে দিলেন মারিয়ামকে যেমন মর্যাদা দিয়েছিলে আয়সা কে যেমন মর্যাদা দিয়েছিলে খাদিজাকে যেমন দিয়েছিলে আল্লাহ তুমি আমাকেও দেয় আল্লাহ আপনাকে দিবেন এমন কাজ করার তৌফিক আল্লাহ আপনাকে দিবেন আপনি মনে করবেন যে না আমার পুরুষ না হই ভালো হয়েছে আমাকে এত কাজ করাইছেন কারণ আমি একজন মা দেখে করতে পাচ্ছি। কাজেই আমার মা বোনরা যেন কোনো সময় তাদের মধ্যে যেন আমার মায়েরা বোনরা আপনি যদি আসলেই মর্যাদা চান আপনি যদি কোনো কিছু চান তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে এমন ভাবে দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার জীবনে আর আপনি মনে করবেন যে না महिला हवर जीवन सार्थक होते हैं प्रेसिडेंट बन मे जन्म सार्थक हो गा सेयतान जान अपने सूझ ना पाए अनेक मा बन का शयतान सेवासा दिए बोले যে তোরা পুরুষ হইলে ভালো করতিস না আপনি যা হয়েছেন সেটাই আপনি ভালো করেছেন আপনাকে দিয়েছেন জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে আয়তের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহর কাছে তোমরা চাও আল্লাহর করম পরে রায় বলছেন আবারও মিরাসের কিছু বিষয় আল্লাহ বর্ণনা করছেন এবং বিশেষ করে আসবা একটা টার্ম আছে মিরাসের মধ্যে ভাগ মধ্যে ফর এক্সাম্পল মনে করেন ভাই এবং বোন দুইজন যদি সঙ্গে থাকে তাহলে তারা আসবা হয়ে যায় এবং তারা এবার লেজাকারে মিসল হাজেলসাইন মহিলা যা পাবে পুরুষ ডাবল পাবে এইভাবে ভাগাভাগি হয়ে যায় এজন্য সন্তানরা আসাবা হয়ে যায় তারা পরিপূর্ণ সম্পদ তারা নিয়ে ফেলে যারা পরিপূর্ণ সম্পদ নিয়ে ফেলে তাদেরকে আসাবা বলা হয় এই মাস আল্লাহ সম্পর্কেও আল্লাহ সফানের মধ্যে বলেছেন তাহলে সৌরাতুন নসার বাস নম্বর থার্টি টু এবং থার্টি থ্রি বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে সামারি হলো এটা अल्लाहस है ना होता आल्ला जाके जे मर्जदा दिए ये तरह भलो हाँ आपनी जो मर्जदा चान आल्लासे चाहें क्योंकि अपनी हिंसा करबें ना ग्रेप्ता मानुषर जाए भलो क्जे कम्पीट करा जेको मानुषर जन जाए और ग्रेप्ता हलो यहाँ अन्नर का भलो आर भलो अन्कुक अल्लाह रब्बुल्ला आलमीनर का कम नहीं आल्लाब्ला भाण्डारिक आईडियार नाम ही हल ग्रेप्ता एट जाए करते ही तब क्यों जान कौके हिंसा ना कर पुरुषरा नारी हिंसा ना करा पुरुष के हिंसा ना कर पुरुष के हिंसा ना कर एक नारी नारी के जेन हिंसा ना करी हिंसा विद्वेश भूले गांतर जीवन जन जापन करी शांति जान पृथिवीते थी शांतर घर जाननाते जान आखेरा हल्के এটাই হলো আমাদের বাসনা আল্লাহ সুবাহানো আমাদের এই আলোচনা করাকে আলোচনা শোনাকে এই প্রোগ্রাম করাকে এই প্রোগ্রাম দেখাকে সব কিছুকেই যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিন যেন আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন আবারও খুব তাড়াতাড়ি ইনশা আল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allah waqna ash